আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আবাদ সম্মানিত ভাই ও বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ফিস্টিবিল স্ক্রিনের সামনে বসে আছেন প্রোগ্রাম দেখছেন আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি দোয়া করছে আল্লাহ তালা আমাদের সময়টুকু কবুল করুন আমি আলোচনা করতেছিলাম যে নারীদেরকে ইসলাম কিভাবে গাইড করে জান্নাতে নিয়ে যেতে চায় এবং তার জন্য যে সমস্ত জীবন বিধান ইসলাম দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম যে একজন নারীর কনজুগল লাইফ দাম্পত্য জীবন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা বলতেছিলাম যে একজন মেয়ে যখন ছেলেকে পছন্দ করতে চায় তার মধ্যে কি কি ক্রাইটেরিয়া দেখবে আমরা প্রথম বললাম যে তার মধ্যে ধর্মটাকে প্রথম দেখবে তারপরে তার মধ্যে তেমন যোগ্যতা আছে কিনা সে কি কাওয়াম আর গুণ অর্জন করতে পেরেছে কিনা তার মধ্যে দৈহিক অর্থনৈতিক বিভিন্ন যে যোগ্যতা বলতে যেটা বোঝায় সেটা কি আছে কিনা সে কি আমার লিডার হতে পারবে কিনা ছেলেটার মেয়ের জন্য লিড করতে পারবে কিনা এ যোগ্যতা তার আছে কিনা জ্ঞানগত যোগ্যতা আছে কিনা ইসলামগত যোগ্যতা আছে কিনা এটা একটু দেখে নেব এটাকে এর থেকে আসছে রসুল করিম সাল আলহিমের জীবনে আমরা এরকম বহু ঘটনা দেখি যেখানে যোগ্য ছেলে হলে আল্লাহ রসুল তাকে বিয়ে করা যোগ্য না হলে তাকে বিয়ে করার নেই এক মেয়ে এসে বলল ইয়ার রসুলাল্লাহ प्रस्ताव दिएजुन नाम हलो मआविया रदिअल और एकजुन नाम रबिया बोलिए ग्रहण करते देखो रबिर काल का तो यकम से कख माथा कपड़े छड़ी फेल है ना तर राग क्या हलोआल सोल किलासामार मध्य भलो गुण आ তো এর চিন্তা করেন তখন ওসামার সাথে বিয়ে দেওয়া এবং বিয়ের ক্ষেত্রে কিন্তু এই যে বদনামটা করা হলো এটা কিন্তু গিবত না কোনো ব্যক্তিকে যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন কোনো মেয়েকে বিয়ে দেন অথবা ছেলেকে বিয়ে দেন সেক্ষেত্রে ছেলের যদি কোনো বদনাম থাকে মেয়েকে যদি বলেন অথবা মেয়ের যদি কোনো খারাপ দিক থাকে যেটা ছেলেকে বলেন এটা কিন্তু গিবত হবে না এটা কোনো গোনার কাজ নয় আরেকটা জায়গায় হলো যে যদি কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হয় সে সম্পর্কে তার যদি কোনো বদনাম বলা হয় সেটা বলা যায় আছে যেমন হজরত উমর রাদ্লাহ তালা আনহুকে যখন ক্ষমতায় দিতে চাচ্ছিলেন হজরত আবু বকর রাদাল আনহু তখন সাহায্য আবি অকাস বলেন তার তো সবগুণ ভালো তবে সে খুব রেগে যায় এখন খেলাফতার দায়িত্ব যারা পালন করবে কথায় কথা অত রাগলে হয় না তো তখন আবু বকর রাহতাহ আনহু বলেন যে তার তো আর সব সবযোগ্যতা আছে তবে রাগের বিষয়টা এই ক্ষমতায় এই চেয়ারে বসলে দেখা যাবে যে রাগটা চলে যেতে পারে হয়েছিল তাই উনি যখন ক্ষমতায় আসলেন ওমর যখন ক্ষমতায় আসলেন তখন আগে রাগটা চলে গেল যা হোক এই ধরনের জায়গায় যে আপনার গিবদ করলে তার বদনাম করলে গোনা নাই বরং এটা করা উচিত কারণ এটা লাইফ লং প্রসেস যদি ছেলের কোনো ত্রুটি থাকে আপনি যদি মনে করেন না আমি যদি গিবদটা করবো কি করে এটা ঠিক না গোপন করে গেলেন পরের পরবর্তী পর্যায়ে বিয়েটা ভেঙে গেল তার জন্য আপনি কিন্তু দায়ী হয়ে গেলেন আবার মেয়ের মধ্যে ত্রুটি আছে আপনি খুব আল্লাওয়ালা মানুষ বলে দিলেন না এই ত্রুটি আমি কারো বলবো না ছেলেকে আমি বলবো না তো যদি কখনো বিয়ের পরে কোনো ত্রুটির কারণে বিয়ে বন্ধনটা ভেঙে যায় তার কারণ কিন্তু আপনিও দায়ী হলেন এইজন্য এই ক্ষেত্রে যে আল্লাহ রসুল্লাহলাম বললেন যে ওরা বিয়েকে তুমি বিয়ে করতে পারবে না কারণ সে সবসময় মাথার উপরে লাঠি একটা রেখে দেয় মানে খুব রাগী মানুষ আর উসামার মধ্যে ভালো গুণ আছে তখন উসামাকে তিনি বিয়ে করলেন চয়েস করলেন আপনি দেখেন যে এই যে যে সিস্টেমটা বিয়ে করতে যেয়ে এই কিন্তু ধর্মটার সাথে সাথে ব্যক্তিত্বের এই দিকগুলো কিন্তু তুলে ধরা দরকার একজনের হাতে লাঠি থাকে তার কিন্তু ব্যক্তিত্ব কম না ব্যক্তিত্ব আছে লিডারশিপ আছে টাকা পয়সা আছে মোয়া রিয়ত আনহু তারও তো বাবা আবু সুফিয়ান সমাজের লিডার ছিলেন কিন্তু তারপরও আল্লাহ রসুল্লাহ আসাল্লাম তাদের চেয়ে মোসামাকে মুসামাকে তিনি প্রাধান্য দিলেন ধর্ম তিনজনের মধ্যে তিনি সাহাবি ইসলাম পালনের ক্ষেত্রে তিনি জন সাহাবি কিন্তু ব্যক্তিত্ব প্রকাশের যে যার কাছে বেশি শান্তি পাওয়া যাবে আল্লাহ রসুল তার কথা কিন্তু বলে দিলেন তার ভালো ভালো গুণ আছে অনেক সময় ছেলের গুণ কেমন হবে তার বাবাকে দেখলে বোঝা যায় তার পরিবার পরিজন মানে আমাদের বংশের একটা রোগ আছে রেগে যাওয়া তেগুলো দেখতে হয় যদি দেখা যায় মারাত্মক পর্যায়ে তখন সেখানে যে না করার জন্য এগুলো এগুলো বিয়ের আগে একটু ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে হয় ইসলামের দৃষ্টিতে একজন মেয়েকে বলে মেয়ে তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তার মধ্যে দেখো এই গুণগুলো আছে কেনা একটা হলো কি যে মুসলিম সে মুসলিম কিনা তার মধ্যে ইসলামের গুণাবলী সে সাব সাবমিট করে হি সাবমিটস হিজ উইল টু দা উইল অফ আল্লাহ আল্লাহর উইলের কাছে তার উইলটাকে সে সাবমিট করে কিনা দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া ইন আওয়ার রিলিজিয়ান এটা হলো আমাদেরকে মেনে চলতে হবে দেখতে হবে দ্বিতীয়ত হলো যে মুমিন কিনা মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্য হল মুসলিম মানে সে তার আমল আচরণ তার কথাবার্তা তার বহির্ভাব যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ইসলাম আছে না। আর মুমিন মান হলো তার ভিতরের ইমানই কথাবার্তা আছে না। ইমান কিন্তু তিনটি জিনিসের না। একটা হলো মুখে বলবে অন্তরে বিশ্বাস করবে সেইটা মুখে বলবে সেইটা এবং কাজে ওইটাই প্রমাণ করে দেখাবে এই মানে হাসান আল বাসুরির একটা সুন্দর কথা আছে উনি বলেছেন লাইসাল ইমান ও বিদ্যমাননি ইমান কোনো আশা আকাঙ্ক্ষার নাম নয় যে আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মাদ জানাতে যাবো আমি কবরে আরাম পাবো জান্নাত জাহান্নামে গেলেও দুই তিন দিন থাকবো তারপর জান্নাতে যাব। এই ধরনের আকাঙ্ক্ষার নাম নয় আবার ওয়াইলাই সাবি এবং ইমানের নাম এটাও নয় যে তুমি সুন্দর সাজগোজ দিয়ে বোঝাবে যে একজন মমিন ইমানদার হওয়ার জন্য যদি আমি যদি মানে মুখ দিয়ে কিছু নাও বলি যে কোনো লোক যদি আমাকে দেখে সে বলবে যে একজন মুসলমান বা মুমিন কিভাবে বলে যে আমার এই অ্যাপিয়ারেন্স যেটা আছে এটা দেখে তো মুমিন এটা এটা দেখানোরও বিষয় নয় দেখাই যে বলবো যে এটা মুমিন আর সত্যিকার অর্থে কি মনে হয় যে শুধু বহিরাবরণ দেখেই একজন খাটি মুমিন মুসলিম বোঝা যায় না যেটা দিয়ে বোঝা যায় সেটা হাসান বসরি বলছেন মা ওয়াকারা ফিল আমাল। ইমান হলো এই তার অন্তরের মধ্যে যেটা গ্রথিত হয়ে গেছে প্রথিত হয়ে গেছে নকশা হয়ে গেছে এখন মান খুশ হয়ে গেছে এরপরে সেইটা প্রস্ফুটিত হয় তার কাজের মাধ্যমে সে কাজ করে সে দেখে তার আচরণ মানুষ তার মানে ডিল করে যখন ডিল করে তখন বোঝা যায় সে একজন মোমেন দেখুন এই এটা কিন্তু এই ডিল করতে ডিল করার মাধ্যমে কিন্তু ইমানদের কেমন বোঝা যায় দেখেন আমি লন্ডনে একটা গল্প বলতেছি আপনাদের সামনে এই কদিনকার আগের কথা এক ব্যবসায়ী সে ওখানে খুব বড় ধরনের ব্যবসায় ওখানে ব্যবসা করে আরব ব্যবসায় তো তার যে মানে অ্যাকাউন্ট যে নিয়োগ করতে হয় ওই দেশে অ্যাকাউন্ট হলো একজন অমুসলিম সাদা খ্রিস্টান তার কাছে কাজ করে তো ওখানে ওই বলে দেয় যে কিভাবে কি করলে টাকা সেভ করা যায় মানে ওখানে খুব বেশি ট্যাক্স দেওয়া লাগে অনেক বেশি আমরা যে চাকরি করি আমাদের ওয়ান থার্ডটা ট্যাক্স দেওয়া লাগে তো ওখানে যত ব্যবসায় যত বড় হয় ট্যাক্স তো বেশি আসে অ্যাকাউন্টেন্টরা এরা মানে ফাঁক ফোকর জানে যে কিভাবে টাকা সেভ করে লাভ হচ্ছে বেশি কম লাভ দেখায়ে টাকা ইনভেস্ট করা হয়েছে বেশি কম ইনভেস্টমেন্ট দেখে মানে ট্যাক্স পরিমাণটা কমাই দেওয়ার ব্যবস্থা করে দেয় অ্যাকাউন্টেন্টরা তো অ্যাকাউন্টেন্ট একটা হিসাব নিয়ে ব্যবসায়ীর কাছে গেছে ব্যবসায়ী বলতেছে কি ব্যাপার তুমি আমার এত লক্ষ লক্ষ পাউন্ডের বেচা না তুমি এত কম দেখাইছো কেন তখন মুসকে হেসে দিয়ে বলছে স্যার আপনার ও হিসাবটা আমার এখানে আছে কিন্তু আমি গভর্নমেন্টকে এইটি সাবমিট করব তো কেন তো বললো যে এই জন্য যে আমি যদি এইটি সাবমিট করি তা আপনার অনেক ট্যাক্স দেওয়া লাগবে না প্রায় 1 মিলিয়ন পাউন্ডের ট্যাক্স দেওয়া লাগবে না এবং এটা আপনি কিন্তু বিরাট একটা লাভ করতে পারবেন তো উনি বললেন না তো এটা ঠিক নয় এটা তো হতে পারে না তোমার যত টাকা দেশের সরকার যেটা নিয়ম করেছে আমি ওই নিয়মের মধ্যে ব্যবসা করতে চাই যত টাকা আসে আসুক যত পাউন্ড লাগে লাগুক তুমি আমার ট্যাক্স যা লাগে তুমি সেইভাবে সঠিক হিসাবটা করে নিয়ে আসো মেয়েটা ঠান্ডা হয়ে বসে থাকলো মুখের দিকে তাকায় থাকলো কি আশ্চর্য এতগুলো টাকা আমি সেভ করে দিলাম অন্য কোনো কোম্পানি হলে তো আমাকে কিছু টাকাই দিয়ে দিত আর সেখানে সে ওইটা চাইলো না সে সঠিক হিসাবটা দিয়ে যেতে চাইলো এটার নাম কি ইসলাম উনি বললেন যে হ্যাঁ এটার নাম ইসলাম তাই যদি ইসলাম হয় আমাকে আর দেরি করেননি এখন আমি ইসলাম গ্রহণ করছি চিন্তা করে দেখেন যে একজন মুমিনের আদর্শ কেমন হয় এটা কিন্তু সব দকা হলো ভিতরে কি আছে এটা প্রকাশ করে দিচ্ছে তাহলে প্রথম ক্রাইটোরিয়া মুসলিম দ্বিতীয় ক্রাইটোরিয়া মুমিন। তারপরে হলো কানথ তার মধ্যে আরেকটা গুণ থাকবে যে সে যা কিছু করবে উইথ ডিভশন, খুব সিনসিয়ারিটির সাথে কাজ করে আল্লাহর নামাজ যখন পড়ে সে সিনসিয়ারিটিতে তার মধ্যে আছে এই গুণগুলো কিন্তু আপনি দেখে নেবেন যাচাই যাচাই করে নেবেন শুনবেন মানুষের কাছে তার বন্ধুদের কাছে শুনে নেবেন অথবা তার আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি শুনিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই গুণগুলো একটা সেলের মধ্যে আসে কিনা তার মধ্যে আল্লাহর প্রতি সেক্রিফাইস করা সিনসিয়ারিটির গুণ এখ্লাস তার মধ্যে আছে কিনা আপনি চেষ্টা করবেন সে সত্যবাদই কিনা মৃত্যুক কোনো সময় কোনো ভালো জিনিস নিয়ে আসতে পারে না সে সত্যবাদই কিনা এক্রাটোরিয়াটা আপনাকে দেখতে হবে সবের কিনা অনেকটা কিছু কিছু লোক আছে যে সামান্য কিছু খেফে যেয়ে একেবারে সর্বনাশ করে ফেলে আমার এক বন্ধু ছিলেন তিনি তার বাড়িতে একবার আমি গেলাম যাওয়ার পরে তো ওখানে আমি আমার খেতে দিয়েছেন আমি খুব আনন্দ করে বসলাম বসার পরে যে প্লেটটা দিলো দেখে আমার খুব খারাপ লাগলো তার মধ্যে আমি বলছিলাম যে তার মধ্যে একটা থাকবে সবের কিনা পেশেন্ট কিনা তার একটা গল্প বলছিলাম আমার বন্ধুর গল্প যে তার বাড়িতে যেয়ে আমি খাওয়ার সময় দেখলাম যে যে গ্লাসটা দিলো সেই গ্লাসটা কিন্তু ছিল মানে কাঁচের না সেটা দস্তার তৈরি আর যে প্লেটটা দিল সেই প্লেটটা ছিল একটা টিনের তৈরি আর যে গামলায় করে ভাত নিয়ে আসলো সেটা ছিল একটা প্লাস্টিকের তৈরি তো আমার কাছে একটু একটু একটু কেমন লাগলো কেননা বন্ধু বান্ধব আমরা যাচ্ছি ইউনিভার্সিটি টিচার তার বাসায় যাচ্ছে গেলে তো সাধারণত খুব ভালো ভালো প্লেটলেটগুলো দেয় ভাবি ঘর থেকে কিন্তু তার বাড়ির থেকে এই জিনিসগুলো দেখলাম তো আমি খাওয়ার মাঝখানে একবার জিজ্ঞেস করলাম ভাই আপনি কি খুব আল্লা আল্লাহ হয়ে গেছেন আপনাকে দেখলে তো মনে হয় না এত কিন্তু এই কি মানে এই সমস্ত মানে কি খুব শূন্য তাদের করতেছেন তো উনি বললেন যে না ব্যাপারটা হয়েছে কি আমি যখন মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে আসি তখন মাথায় গরম উঠে যায় এমন গরম উঠে যে বাসায় যতগুলো কাচের গ্লাস ছিল সব ভেঙে ফেলছে যতগুলো কাচের প্লেট বা কড়ির প্লেট ছিল সব ভাঙা শেষ কিছুক্ষণ ব্রেক যাব ব্রেকের পরে এটা ইন্টারেস্টিং একটা গল্প ইনশাল্লাহ একটু পরে আবার আমি এই কথাগুলো নিয়ে আসছি যখন আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथे गुनाहर क्या करी दिन राधाय जेने কিন্তু কিছু গুণা রয়েছে দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বাংলায়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 সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছিলাম যে একজন মেয়ে তার ভবিষ্যৎ যে স্বামী হবে তার মধ্যে কোন কোন গুণগুলো দেখতে চায় এবং দেখা উচিত তার মধ্যে আমি বলছিলাম যে তার মধ্যে একটা থাকবে সবের কিনা পেশেন্ট কিনা তার একটা গল্প বলছিলাম আমার বন্ধুর গল্প যে তার বাড়িতে যেয়ে আমি খাওয়ার সময় দেখলাম যে যে গ্লাসটা দিল সেই গ্লাসটা কিন্তু ছিল মানে কাচের না সেটা দস্তার তৈরি আর যে প্লেটটা দিলো সে প্লেটটা ছিল একটা টিনের তৈরি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 যখন মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে আসি তখন মাথায় গরম উঠে যায় এমন গরম উঠে যে বাসায় যতগুলো কাচের গ্লাস ছিল সব ভেঙে ফেলছে যতগুলো কাচের প্লেট বা কড়ির প্লেট ছিল সব ভাঙা শেষ এমনকি একদিন আমার টিভিটাও ভেঙে ফেলছে এরকম কিছু রাগ থাকে এখানে বিয়ে করা কিন্তু সমস্যা আছে এগুলো একটু খোঁজ নেওয়া দরকার ওই যে আল্লাহ রসুল কেছেন যে তার সে লাঠি কিন্তু মাথার থেকে নামায় না তো এটা খেয়াল রাখবেন সবের কিনা তার মধ্যে পেশেন্স আছে কিনা আল খা তার মধ্যে সে হাম্বল কিনা হিউমিলিটি আছে কিনা সে হাম্বল কিনা তার মধ্যে বিনয় আছে কিনা কথাবার্তা বললেন উদ্ধত কিনা এগুলো অনেক পরীক্ষা করার নিয়ম আছে আমরা যারা পুরুষকে যখন বিয়ে করি তখন কিন্তু এগুলো দেখি আমি তো আমার মনে আছে এক মেয়েকে দেখতে গিয়েছিলেন আমার এক আত্মীয়তা আমিও তার সাথে গিয়েছিলাম তো এক পর্যায়ে যে তাকে বললেন তুমি একটু হাঁটতো তো যখন হাঁটতে বলেছে তখন মেয়েটার এত রাগ হয়েছে হাঁটছে খুব জোরে জোরে তো আমার আত্মীয় বললেন যে না এম এ বিএ করা যাবে না কারণ তার রাগ আছে এরকম করে ছেলেরও রাগ আছে কিনা এটা কিন্তু দেখা যায় তাই বলে সব রাগ কিন্তু খারাপ নয় রাগ যদি না থাকে তাহলে আবার পুরুষও তো থাকে কোথায় কিন্তু ওই মাথার উপরে লাঠি নিয়ে থাকে যারা সেখানে একটু সাবধান থাকতে হবে সবের কিনা তার মধ্যে প্যাশেন্স আছে কিনা সে বিনয়ী কিনা আলমতা সত্য তার মধ্যে সাদকা দেওয়ার যোগ্যতা আছে কিনা সৎখা দেয় কিনা দান করে কিনা দানশীল কিনা যদি দেখবেন যে দানশীল না তো বিরাট সমস্যা আমার এক মানে পরিচিত জায়গায় বিয়ে মানে খুব ভালো লোকের মেয়ে একেবারে বাংলাদেশের খুব নাম করে একজন মানে আলেমের মেয়েকে বিয়ে করছেন আমাদের আর পরিচিত মানুষ তো সে বিয়েটা টিকেনি টিকেনি তার কারণে এক পর্যায়ে আমি তার বাবার কাছে যখন মেয়ের বাবার কাছে যখন জিজ্ঞেস করলাম যে বিয়েটা টিকলো না কেন ছেলে তো ভালো ছেলে তো উনি বললেন যে এই এত কনজুস এত কনজোস যে সে আমার মেয়েকে কোনোদিন ঠিকমতো খাইতে দিত না আর আমার মেয়ে তো খুব খাওয়া খানে ছিল তো আমি মাসে মাসে ওরে পাঁচশো টাকা করে দিতাম সে সপ্তাহে তিন চারবার করে একটু মুরগি কিনে নিয়ে ঝোল করে খাবে এই জন্য আমি দিতাম তো ওই একবার চুরি করে এনে রান্না করে খেয়েছে আর ও এসে দেখছে যে কিছু মুরগি এরকম রয়ে গেছে কেন সে এটা কিনে আনলো সেই জন্য তাকে মার্চে এমনভাবে যে তার ঠোঁট কেটে গিয়েছিল এইজন্য তার কাছ থেকে আমি মেয়েটা ছাড়াই নিয়েছে এই কঞ্জুস যারা করে সেটাও আমাদের দেখা দরকার এক জন মেয়ে তার পুরুষের মধ্যে এই এই জিনিসগুলো দেখবে পুরুষ কিন্তু মেয়ের মধ্যে জিনিসগুলো দেখবে কিন্তু আমি উভয়ের মানে আমি যেহেতু মেয়েদের কথায় বলছি মেয়েরা এই জিনিসগুলো দেখবে যে তার বংশের মধ্যে তার পরিবারের মধ্যে এই ধরনের গুণাবলী আছে কিনা যে তারা একবার কঞ্জুস হবে না একবার এক সাহাবি মহিলা এসে বললেন ইয়ারসুল্লাহ আপনার উমুক সাহাবি উনি তো এত বেশি কনজুস যে আমাকে যে টাকা পয়সা দেয় তাকে আমার খেয়ে হয় না আমার দুই তিনটে সন্তান আছে তাদেরকেও খাওয়াতে পারে না এখন সে যে কাজ করে তাহলে যে তার টাকা পয়সাগুলো এক জায়গায় রাখে আমি জানি কোন জায়গাটা আছে এখন আমার জন্য কি যায় যাচ্ছে সেখান থেকে কিছু টাকা চুরি করার আল্লাহ রসুল তার মুখের দিকে তাকে হাসলেন বলেন কেন তার তোমার ছেলে মেয়ের জন্য সে ঠিক মতো খাওয়ার দেয় না বলেন যে না আসলে এটা হচ্ছে না আমাকে না খেয়ে খেয়ে মরতে হচ্ছে আল্লাহ রসুল বলেন ঠিক আছে তুমি ওখান থেকে কিছু টাকা নিতে পারো তোমার স্বামীরও অগ্রচরে তবে অতটুকুই যেটা তোমার সন্তান এবং তোমার খানার জন্য লাগে লাকশোরির জন্য না অথবা চুরি করা তুমিও আরেকজন বড়ো লোক হবে এই জন্য না তো দেখেন মানে কঞ্জুস হলে যে ঝামেলাটা হয় সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলামও বলে দিচ্ছেন এই জিনিসগুলো আমাদের মেয়েদেরকে এটা জানতে হবে জানাচ্ছে ছেলেরাও মেয়েদের মধ্যে এই ধরনের গুনাবলী ভালো গুনাবলী আছে কিনা এক কঞ্জুসি মানে কনজুসবিহীন গুণাবলী আছে কিনা তার মধ্যে শাখা দানশীলতা আছে কিনা এটা কিন্তু দেখা দরকার খোঁজ নেওয়া দরকার এজন্য বিয়ে করলে একজন মেয়ে দেখা হয়েছে উনি প্রথম পলকেই প্রেম আমি বলবো যে এটা প্রথম পলকেই ধ্বংস হ্যাঁ এটা কিন্তু ধ্বংস নিয়ে আসে আপনি যাকে বিয়ে করবেন তাকে দেখে শুনে বিয়ে করুন কারণ এটা একদিনের খেলা নয় এক বছরের সম্পর্ক নয় এটা পাঁচ বছরের সম্পর্ক নয় এটা কবর পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত যাওয়ার সম্পর্ক কাজে এটা দেখে নিতে হবে তার মধ্যে আল্লাহ তালার আর একটা ক্রাইটেরিয়া এরকম যে হাফেদুন আর ফুরাহুম ও হাফেজাত তার মধ্যে হলো হাফেজ কিনা সে তার যে গুপ্তঙ্গটা আছে সেটাকে হেফাজত করে কিনা লম্পট কিনা এটা আগে দেখে নাও সে কি লম্পট নাকি একদম একজন সৎ ছেলে এটা দেখে নাও আমাদের সমাজে আমি এটা কিন্তু দেখি যে এক ছেলে সে খুব হন্য হয়ে খুঁজতেছে একটা মেয়ে যে খুব নামাজই হবে তো পাচ্ছে না তো আমি বললাম যে ভাই তুমি কি নামাজ পড়ো তোলে ভাই আমি তো এটা করতে পারি না আমি দেখি তুমি সন্ত্রাসীর মতো ঘুরে ঘুরে বেড়াও আবার তুমি চাচ্ছ খুব ভালো মেয়ে তোলে ভাই ও সমস্ত বাজেকতা বাদ দাও আমার অনেক মেয়েটাই জানা আছে ওসব আমি চিনি আমি ওসব বিয়ে করবো না বিয়ে করতে চাচ্ছ একটা ভালো মেয়ে যাতে করে আমার সন্তানরা ভালো হয় আমি বললাম যে অত চিন্তা করার দরকার না তুমি আগে ভালো হও কোরআনের যে আয়াত যে অল খাবি লীল খাবিথিন যে খারাপ মেয়েরা খারাপ ছেলেদের জন্য অল খাবিথুন লিল খাবি এবং খারাপ ছেলে খারাপ মেয়েদের জন্য এবং ভালো মেয়ে ভালো ছেলেদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আল্লাহ এরকম তৈরি করে রাখছেন তো আমি যদি ভালো হতে চাই তাহলে আমার যে জোর হবে তাকেও ভালো হতে হবে আর আমি যদি ভালো হতে পারি ভালো জোর পাওয়া যাবে ব্যতিক্রম মাঝে মাঝে ঘটে আপনি বলতে পারবেন যে হানড্রেড পারসেন্ট এরকম ঘটেছে কারণ নুহা আলাই স্ত্রী তো কাফের ছিল লুতামের স্ত্রী তো কাফের ছিল এরকম ব্যতিক্রম ঘটে দুই একটা কিন্তু অধিকাংশ আপনি যদি ভালো হন আপনার স্ত্রী ভালো হবে আর যদি স্ত্রী ভালো হয় ওই রকম ভালো স্বামীও পাবে অনেক সময় আমাদের এলাকায় একজন সম্পর্কে আমার এক উস্তাদ বলতেন যে এই মহিলা তার ঘরে যতগুলো মেয়ে হয়েছে দেখতে একটাও শত সুন্দরী না কিন্তু জামাইগুলো পেয়েছে একবার বাসাই করা জামাই এর পিছনে কারণ হলো এই মহিলা প্রত্যেকদিন তাহা যদের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি যে মেয়েগুলো আমাকে দিয়েছ তার জন্য এমন এমন ছেলে তুমি জোগাড় করে দিও যাদেরকে দেখলে আমাদের মন যেন সন্তুষ্ট হয়ে যায় এবং আমি যতটুকু জানি যে তাদের পরিবারে তার যেগুলো মেয়ে হয়েছে তার স্বামী হয়েছে তারা হয় বড়ো বড়ো আলেম এটা কিন্তু ইসলামের একটা একটা রুহানি জিনিস আপনি ভালো হবেন আপনার স্বামী ভালো হবে আপনি উল্টো পাল্টা করতেছেন আবার চাইবেন যে খুব ভালো স্বামী পাবেন না ওঠিক বিপরীত পক্ষে ভালো নাও সে আসল স্বামী হতে পারে আর একটা ক্রাইটোরিয়া হলো যে জাকিরুন আল্লাহ আল্লাহ জিকির করার মতন আল্লাহ স্মরণ করার মতন জিকির করার মানে এইটা যে সবসময় আপনি জিকির করতে করতেছেন আপনি এখন যে কোন ছেলে যদি আপনাকে বিয়ে করতে আসে আপনি বলবেন না যে আমি ছেলের মুখের কাছে কান্টা লাগাই দেখবো যে সে ইল্লা ই্লা বা আল্লা আল্লাহ করতেছে কিনা না জিকির মনে হলো এটা যে এই ছেলেটা বা অথবা তার বিপরীত পাশে মেয়েটা আল্লাহর কথা সব জায়গায় স্মরণ রাখে সব জায়গা স্মরণ রাখে যখন ইন্টারনেটে যায় ইন্টারনেটে গেলেই কিন্তু একেবারে যে সমস্ত প্রোমো গুলো আসতে থাকে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসতে থাকে নোংরা তখন বোঝা যায় যে সে আল্লাহকে স্মরণ করছে কিনা সে আল্লাহকে শরণ করে না করে দেয় নো করে দেয় সে যখন ওয়েবসাইটগুলোতে অনেক জিনিস সার্চ করে সে সার্চ ইঞ্জিনে যে সে এমন কিছু জিনিস লেখে না যেটা আল্লাহ তাহলে অখুশি হয় খারাপ জিনিস দেখে না সে যখন ইয়াহু ম্যাসেঞ্জারে চাট করে অন্য ছেলে বা মেয়ে যার সাথে চাট করতেছে সেখানে আল্লাহর কথা স্মরণ রাখে যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার কথা শুনতেছেন কি লিখতেছে কি করতেছে এটা সে মাথায় রাখে সে যখন ফেসবুকে যায় ফেসবুকে যে ওখানে যারা আছে তাদেরকে তাদের সাথে সে যখন ডিল করে সে তখন আল্লাহতালার কথা স্মরণ করে এরকম খোঁজ নেওয়া দরকার যে ছেলেটা কি ধরনের মানুষ আমি তো এক বোনের ফেসবুকে যে ক্লিক করার পরে আমি যখন দেখি যে মাশাল তার সমস্ত ফটোজ যেগুলো আছে যেগুলো মেসেজ যেগুলো আসে আমি এক ভাইকে রিকমেন্ড করেছে তুমি যে মেয়ের কথা বলছো আমার পছন্দ হয়েছে তুমি বিয়ে করতে পারো ঠিক অনুরূপে এক ছেলের ব্যাপারে কথা হচ্ছিলাম আল্লাহ তালা দিকিরের প্রভাব কিন্তু সব জায়গায় বোন যদি আপনি রকম কোনো ছেলে পান এর ঘরে যেতে আপনার কোন দ্বিধা করা উচিত নয় আপনার তার ধন সম্পদ দেখতে হবে না যদি দেখেন রকম কোনো ছেলে আপনাকে বিয়ে করতে আসছে আপনি বাবাও যদি না জানে আপনার বাবাকে জানাই দেন যে বিয়ে করতে হাঁস যদি বলেন সেখানে হবে আপনার আলসরি হাদিম আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন আর তা যদি না হয় আপনার ইচ্ছা মতন আপনি হ্যান্ডসাম দেখলেন এইগুলো দেখলেন না তো দেখা যাবে যে একটু জাহান্নামী জীবন বিয়ের রাত্র থেকে শুরু হয়ে যাচ্ছে সুন্দর জীবনযাপন করতে চায় দুনিয়ায় ব্যহস্ত রচনা করতে চায় আখড়াতে বেহস্ত যেতে চায় তাহলে এই গুণাবলীগুলো এই জিনিসগুলো আমাদের জীবনে আনার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত দেখছেন ডাকের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর চূড়া ই হলো ধর্মতত্ত্বের কোষ্টি ধর্মত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো লিটমাস থেকে চার কলহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষি নন অলামিউ তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বর কে চাই করার জন্য পালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কল্লাহ আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের उपासना करें ताकि सुराई क्लस दिए जाते धर्म तत्व गोष्ठीपाथर बेस्ट मानवता समाधान